আর আল্লাহ তহ এটা বলেন নাই যে তুমি পলিটিক্স করো যে তোমার ইসলামের উপর মৃত্যু হওয়ার দরকার নাই বা তুমি ভিন্ন কিছু করো মুসলমান হয়ে তাহলে তোমার প্রয়োজন নাই বরং সবাই যত মানুষ সমস্ত মানুষের জন্য আল্লাহ কমান্ড কমান মুসলিম যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করবার জন্য আল্লাহ তবাইকে ইসলামের উপরে থাকা এবং ইসলামের উপরে মৃত্যুবরণ করবার জন্য মোহান রব্লা আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন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 যদি বলা হয় যে এটা একটা রাজনীতি তাহলে তো ইসলাম সেখান থেকে ইসলাম দুটা জিনিস আমরা এই যে চলছে আর একবার টিকে থেকে ইসলামকে দূরে রাখবো আমরা সংশোধন হলে ইসলাম ছাড়া আমাদের পথে নেই জি জি হ্যাঁ এই জাল বলেছেন জালালে পাদ শাহীাহিঙ্গ আলাদা করা হয় তাহলে সে অত্যাচার ছাড়া কিছুই থাকে না অত্যাচার ছাড়া কিছুই থাকে না এখন কথা বলছি আমি কোন বিশেষ কিছু কথা বলছি না আমরা দাওয়াতি কাজ করি এই পর্দা প্রথার বিরুদ্ধে আইন পাশ হচ্ছে এই অধিকারের সাথে খাচ্ছে এখন উনারা হয়তো ধর্ম পর্দাটাকে ধর্ম মনে করতেছেন না যদি ধর্ম মনে করে থাকেন ওটাই তো বলতেছি যে অমুসলিম রাষ্ট্র তারা তো নিজেরাই স্বীকৃতি দিচ্ছে আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত আনবো না তো তারপরেও মুসলিম মুসলিম যে পর্দার জন্য বলেছে এবং ইসলামের ইসলামের ধর্মের যে একটা অন্যতম সৌন্দর্য যেটা বিরুদ্ধে কথা বলে তারপর চাকরির ক্ষেত্রে বলছে দাঁড়ি আগে কামিয়ে ফেলে দিয়ে আস তারপরে তো যদি সেখানে যদি ধর্মীয় অনুশাসন মেনে চলার স্বাধীনতাই থাকে এমন কি এমন দেশ দেখা যাচ্ছে যেখানে তাদের আইনের মধ্যেই আছে যে কারো ধর্মের উপর আঘাত দেওয়ার নেই ছোট্ট একটি বিরতির পরে আমরা সামান্য বিরতির পরে আমরা আবার ফিরে এসেছি আমাদের নির্ধারিত আলোচনায় এই পর্দা প্রথার বিরুদ্ধে আইন হচ্ছে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 তাদের আইনের মধ্যেই আছে অমুসলিম ছেলে যায় আসে তার নিজস্ব ধর্মের ব্যাপারে পালন করা না করার ব্যাপারে কোনো প্রকার আঘাত আনা হয় না ইসলাম কোনো সময় তারপরে কোনো প্রকার আঘাত আনতে চাইনি বলতে গেলে বল পাক ভারতে মুসলিম শাসকরা সাতশো বছর থেকেছেন এই সাতশো বছরে ইতিহাসের পাতাতে কোনো জায়গাতে এরকম লেখা যে তারা কখনও মুসলিম ছাড়া অন্য ধর্ম লোকের ওপরে কোনো এক প্রকার অন্যায় এরকম করেছে কিন্তু আজকে আমাদের মেয়ে স্কুলে যাবে কলেজে যাবে সে ইসলামী পোশাক পরে যেতে পাবে না তাকে তাছিল্য করা হবে কোনো একজন মহিলার শিক্ষিকা কলেজের শিক্ষিকা সেই ইসলামী পোশাকের ব্যাপারে পড়লে তাকে বিশেষ বিশেষ সাবজেক্টে ভর্তি হতে দেওয়া হবে না ভর্তি হতে দেওয়া হবে না বলতে হয় বড় বড় প্রতিষ্ঠানে মাদ্রাসার ছেলেরা ভর্তি হতে পাবে না তারা ভর্তি পরীক্ষায় সিরিয়ালে এক দুই হয়েছে তিন হয়েছে এর এরপরেও তাদেরকে গ্রহণ করা হয়নি প্রতিষ্ঠানে এটা তো তাহলে তো এটা কখনো বলা যেতে পারে না যে ইসলাম যে মানুষের উপরে যে অবদান রাখতে রাখছে বা রেখেছে এটা মানুষ না জানার পরিণতি নইলে রাসুল সাল্লাহিসাল্লাম এর উপরে কত কঠোরতা আরোপ করেছেন আবহরায় রাজি আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল বলেছেন তু উজুল মুসলিমা তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না ওলা তোমরা তাদের নিন্দা করো না ওলা তাত্তা বেড়াতিম তোমরা তাদের গোপন কথার পিছনে পড়ো না ফাইন হুমায় বেড় কোন মানুষ যদি কারো মানুষের কোনো পরিবারের গোপন কথার পিছনে পড়ে ফাইনাল্লাহ এত্তা বেয় তখন আল্লাহ তার আল্লাহ যদি ঘরের মধ্যেও থাকে আল্লাহ তালা তাকে অপমান করে দিবেন। এই জন্য কোনো পরিবারের বা কোনো ব্যক্তির যেগুলো একান্ত বিষয় সেইগুলো মিডিয়াতে নিয়ে আসা সেগুলো পেপার পত্রিকায় নিয়ে আসা এটা উচ্চতর স্তর থেকে সেই মহান ভাষায় ঘোষণা করেছেন কলঙ্কিত করা তারা এটা ঢাকার কথা জি সেই সাদ করেন যারা নাকি এরকম করতে চায় জন্য মর্মন তোমার দীর্ঘ হাদিস مال على مفلس الله رسول شادكورج مفلس صحابة رب قال لنجا اللجي لا عنده دينار ولا مطاع مال لا مال الله ولا درهم دي دينار درهم ني تو رسول كريم صلى الله عليه وسلم شادكورنج المفلس الذي آتي يوم القيامة ومعه صلاة وزكاة وصيام ياتي وقد شتم هذا وقدف هذا وضرب هذا وعكل مال هذا وصفقت هذا بسطة جديش তার প্রত্যেকটাই মানুষের জন্য ক্ষতিকর যে কাউকে দিয়েছে কাউকে আঘাত করেছে কাউকে কলঙ্কিত করেছে তার চরিত্র কলঙ্কিত করা তার ভাবমূর্তি তারপর সম্পদ হরণ করেছে এবং কারো রক্তপাত ঘটিয়েছে এর এখানে দেখা যায় যে কাজাফাহা কাজফ করা যেটা নষ্ট করা তার বিরুদ্ধে এমন কিছু বলা যার কারণে সে কলঙ্কিত হয় সমাজে তার দুর্নাম রুটে যায় এটা এরকম একটা অপরাধ হবে না যে একটা অংশ বিশেষ যেরকম রেবা যে রেবা যাকে বলা হয়েছে যে সর্বনিম্ন ক্ষতিকর সেটা হচ্ছে নওজিবুল্লাহ এন কে হারুল উম্মাহু যে মায়ের সঙ্গে জিনা করা তুলল কিন্তু তারপর রসুলের কারিম সাল্লাহাম হাদিসের অংশ বিশেষ তিনি এসাধ করেন যে আরবার রেবা রেবা আলহাতু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 তোমরা পরস্পরে লেনদেনের ব্যাপারে পথ অবলম্বন করবে না তোমরা পরস্পর শত্রুতা অবলম্বন করবে না তোমরা পরস্পর এক অবরের বিরোধিতা করবে না পিছনে লাগবে না পিছনে লাগবে না তোমরা ভাই ভাই হয়ে দর্শক আমরা কিন্তু এগুলোই করি কাজে আমাদের মধ্যে ভাতৃত্ব নষ্ট হয়ে যাচ্ছে জি জি জি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 আল্লাহ এবং আল্লাহ রসুল নাই কেন কেননা ইসলাম কিছু কিছু মৌলিক ওরা যেটুকু আমাদের করলেন ওদের জন্য করলেন সেটুকু তারা নিয়ে নিচ্ছে বিচারের মধ্যে এসে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে পয়সার উপর ছেড়ে দিচ্ছে যার টাকা আছে সে মাপ পেয়ে যাচ্ছে একজন দরিদ্র পাচ্ছে না এই জন্য একজন দার্শনিক বলেছেন তিনি প্রফেসর লাস্কি দি গ্রেট ইনিকুইটিস অফ ওয়ার্লথ মেক ইম্পসিবল স্বাধীনতার অধিকারটা যদি সম্পদের পার্থক্য থাকে আর সম্পদ যদি কোনো ব্যবস্থাপনা থাকে সেখানে কোনো ধনের পার্থক্য থাকলে ধনহীনরা এবং দরিদ্ররা কোনো দিন বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোতে বিদ্যা হচ্ছে না সেখানে শিক্ষার জন্য ভালো ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু বিদ্যা যেভাবে সংকুচিত হয়ে চলছে সরকারি প্রতিষ্ঠান যেভাবে কমে যাচ্ছে কোনো ব্যক্তির বা কোনো পরিবারের মানসমান নিয়ে ছিনিমিনি খেলতে চায়নি বরং তাদেরকে যথাযথ মূল্যায়ন করেছেন তাহলে আমরা জানতে পারলাম সারা বিশ্বের দর্শক ও যে ইসলাম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 সকল অধিকার ইসলাম শুধু মুখে বলে নাই বাস্তব ভাবে আমরাও কল্যাণ চাই সবাই কল্যাণ চাই কিন্তু কল্যাণের বাস্তব পথে আমরা সহজে আসতে চাই না কিংবা চেষ্টা করে পারি না চেষ্টাটা যদি আরেকটু কনসাইজ করে হয় আরেকটু সুষ্ঠ গতিতে হয় ইনশাল